الله الحمد الحمد العالمين والسلام على عليه بوشے প্রান্তে বসে পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা বন্ধুক আমরা ধারাবাহিক ভাবে নিজের আলোচনা করছিলাম কবিরা গুণা নিয়ে মহাম্মদ করতে নিষিদ্ধ কিছু কিছু পাপ অনাচার আর অবিচার আজ আমরা করে যাচ্ছি যে পাপ অনাচার আর অবিচার আমাদের দুনিয়াকে ধ্বংস করে দিচ্ছে পরকালকে ধ্বংস করে দেবে যে পাড়াচারকে কবিরা গুনা বলে বড় অপরাধ বলে পরিচয় করিয়েছেন এই বড় বড় অপরাধগুলো থেকে বেঁচে থাকা নিজের জন্য কল্যাণের দুনিয়ায় এবং পরকালে শুধু তাই না বড় অপরাধ থেকে বেঁচে থাকলে মানুষ হিসেবে মানববংশীয় হিসেবে ছোট ছোট যত অপরাধ হয়ে যায় নিজ গুণে রব্বুল আলমী তা ক্ষমা করে দেবে সুতরাং এমন পুরস্কার পাওয়া উচিত আমাদের তাল রসুল তো সুন্দর করে আমাদের জানিয়ে দিয়েছেন বড় বড় অপরাধ কবিরাগুনা থেকে যদি কেউ বেঁচে থাকে তাহলে এক জুমার নামাজ থেকে আরেক জুমার নামাজ এক রমজান থেকে আরেক রমজান এক হজ থেকে আরেক হজ এক উমরা থেকে আরেক উমরা মাঝখানে সকল অপরাধের জন্য কাফারা হয়ে যাবে ছোট তো হলো বড় অপরাধ থেকে বিরত থাকে সুতরাং বন্ধু অপরাধ অনেক হয়েই বটে আমাদের কিন্তু এই সুন্দর প্রতিদান আর পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা কি আপনার আমার মনে তৈরি হয় না বন্ধুগণ এই আকাঙ্ক্ষা তৈরি করার জন্যে এই প্রত্যয় শপথে উজ্জীবিত হওয়ার জন্য निजे कबीरा गुणा थे बेचे थारे रब आलमी आपन हारे परस्पर आलोचनार उद्योग अभ्यास भाना कबुल कर नीन बंधुगण आज के कबीरा गुना आलोचना करते चाहिए एक बड़ पर अपराध नहीं परस्पर आलोचना करते चाहिए सवधान और सतर्क हवारे हल बिना कारण जमत ड़े देना उजरे जमत परित्याग करा আল্লাহ সফুত আলা আমাদেরকে সৃষ্টিগতভাবে ভাবে বদ্ধ থাকতে তৈরি করেছেন কি কেউ থাকতে পারে না আদম জান্নাতে একা রব্বুল আলমিন তার জন্য তার সঙ্গী তৈরি করে দিয়েছেন তার মধ্যে দলবদ্ধতা সৃষ্টি করে দিয়েছেন একা কি নয় অন্য অনেককে নিয়ে থাকা শুধু তাই না আল্লাহ সফল আদম সালাম থেকে অগণিত নর এবং নারী সৃষ্টি করেছেন আর সঙ্গবদ্ধ হয়েই মানুষ থাকতে চায় একাকি থাকাটাই হল কষ্টের আজাব শাস্তি জমাতবদ্ধ হয়ে থাকে দলবদ্ধ হয়ে তাই কোনোভাবে একক হয়ে যাওয়া দল ত্যাগ করা নিজের জন্মগত সত্তার আকাঙ্ক্ষার বিপরীত জন্মগত অভ্যাসের বিপুরি। আর তাই আবলাস ইসলামী শেরিয়তে বাধ্যতামূলক কিছু জামায়াতের ব্যবস্থা করেছেন যাতে করে সবাই একত্রিত হয় সৃষ্টির মূল আকাঙ্কার চেতনা প্রস্ফুটিত হয়ে ওঠে তাদের মধ্যে আর বিচ্ছিন্নতা তাদের মধ্যে না থাকে বন্ধুগণ এই জামাত শব্দটা শুনলে আমরা স্পষ্ট বুঝি জামাত মানে নামাজের জামাত ঈদের জামাত জুমার জামাত হ্যাঁ এই জামাত তো অবশ্যই পাশাপাশি জামাত মানে একত্রিত থাকা সঙ্গবদ্ধ থাকা এটাও কারণ নামাজের জামাত তা হোক ওয়াক্তিয়া পাঁচ ওয়াক্তের নামাজের জামাত তা হোক জুমার নামাজের জামাত তাহ কিের নামাজের জামাত সকল জামাত মানেই হলো একত্রিত হওয়া সঙ্গবদ্ধ হওয়া পাশাপাশি হওয়া খুশখবর নেয়া দূরত্ব না থাকা কারণ দূরত্ব শয়তান তৈরি করে দূরত্ব মানুষকে ধ্বংস করে সঙ্গবদ্ধতা মানুষকে টিকে রাখতে টিকিয়ে রাখে এবং টিকিয়ে থাকতে সহযোগিতা অন্তত জামাতের ব্যাপারে কথা বলতে গিয়ে সঙ্গবদ্ধতা अंत य गल्पटा तो, तो सबाई जानी बात पुत्र छबा मरे जागे सतान दे के संगब्ध जमातब थकते शिक्षा देर जन्े बाच्चा के एकत्रित बल सात कंची सातटा बाशर कंची अथवा लाठी नहीं आस आना हलो बाबा बल सब कटा एकसाथे बद বাদা হলো তারপর বাবা এক দুই করে সকল ছেলেদের হাতে দিয়ে বলল ভাঙ্গ দেখি সাত ছেলে সবাই চেষ্টা করলো জোয়ান বয়স্ক যুবক আর তরুণ সবাই মিলে চেষ্টা করলো একা একা সাতটাকে কেউ ভাঙতে পারলো না পরে বাবা বাদ খুললো খুলে একটা একটা কঞ্চি সবার হাতে দিয়ে দিল বলো এবার ভাঙ্গো খুব সহজে সবাই ভেঙে ফেললো বাবা বাচ্চাদের বুঝালো একসাথে যদি থাকো সঙ্গবদ্ধ হয়ে যদি থাকো তাহলে কেউ তোমাদের উপরে বিজয়ী হতে পারবে না কেউ তোমাদের কষ্ট দিতে পারবে না তোমাদের কেউ ভেঙে ফেলতে পারবে না আর আলাদা আলাদা যদি থাকো সবাই ভেঙে ফেলবে এই কথাটা গল্প নয় আসলেই শিক্ষণীয় রব্বুল আলমীদের সাহায্য যারা দলবদ্ধ থাকে তাদের জন্যেই যারা একত্রিত থাকে তাদের জন্যে আর তাই একত্রিত না থাকা কবিরা নিজের জন্য ক্ষতি নিজে নিজে ধ্বংস করার নামান্তর আবার এটা কবিরা গুণাও বটে জামাত বলতে নামাজ জুমা ঈদ হ্যাঁ পাশাপাশি সঙ্গবদ্ধ সমাজবদ্ধ একত্রিত থাকাও আলাদা হয়ে যাওয়া আলাদা থাকা না কবিরা যে ব্যক্তি আলাদা হয়ে যায় আপদ বিপদ স্বাভাবিকভাবে একটি মানুষের জন্ম একটি মানুষের মৃত্যু এটি মানুষের নতুন সংসার করা বিবাহ সবকিছুতেই সমাজ লাগে সঙ্গবদ্ধতা লাগে একা একা চলে না কেউ জন্ম নিল এখানেও নবজাতকের জন্যে নবজাতকের মায়ের জন্যে আপনজন অনেককে একত্রিত হতে হয় কেউ মারা গেল একা একা কেউ কাউকে পারে দাপন করতে কুশল করতে কাপন পরাতে মাটিতে রাখতে কবরে রাখতে সংঘবদ্ধতার প্রয়োজন সবাই মিলে করতে হবে সবার উপরে ফরজ তবে কেউ বিয়ে করবে নতুন জীবন করবে সাংসারিক জীবনে প্রবেশ করবে পূর্ণাঙ্গ জীবন লাভে ধন্য হবে নতুন ভবিষ্যৎ বংশধরদের কামনায় নর আর নারী স্বামী স্ত্রী হিসাবে অবন্ধনে আবদ্ধ হবে সাক্ষী লাগবে সমাজে তা ঘোষণা করে দিতে হবে সংঘবদ্ধতা জমাদবদ্ধতা প্রয়োজন যে সমাজে মানুষেরা যত বেশি সংগবদ্ধ তত বেশি প্রাপ্ত তত বেশি সুখী আর সমৃদ্ধ আর যারা আলাদা আলাদা কোনদিন সুখী হতে পারে না অন্তত জমাতবদ্ধ একত্রিত জীবন সঙ্গবদ্ধ পরস্পরের প্রেম প্রীতির বন্ধনের জীবন সবচেয়ে বড় উদাহরণ মাদ মোনাওয়ার জীবনাতুলা মদিনাতুল মোনাওয়ারায় এসেছিলেন তাদের সাথে মদিনাতুল মোনার স্থায়ী বসবাসকারী বাসিন্দাদের সাথে ইমানের ভিত্তিতে বন্ধুত্ব আর সম্পর্ক করে দিয়েছিলেন তারা সবাই একই সূত্রে গেতে একসাথে সমাজবদ্ধ হয়েছিলেন একসাথে আর একসাথে সমাজবদ্ধ হওয়ার কারণে শহরটি সারা পৃথিবীর জন্য সৈনিকের বিরুদ্ধে বিজয়ী হয়েছে কারণ সঙ্গবদ্ধ ছিল সংঘবদ্ধতার কারণ জামাতবদ্ধতার কারণে সব জায়গায় জামাত তাই সামাজিক বাস্তবতায় নিজের দুনিয়ার জীবনে সুখ আর সমৃদ্ধির জন্য সঙ্গবদ্ধ থাকতে হয় একসাথে থাকতে গেলে অবশ্যই কে উঁচু আর নিচু কম আর বেশি হবে যেমন হাতের পাশ আঙ্গুল এক সবার নয় কিন্তু একটার ভিতরে একটা ঢুকিয়ে দিলে একসাথ করলে খুব সুন্দর করে লেগে যায় ঠিক সবাই সবাইকে নিয়ে একসাথে থাকলে পরস্পর সমন্বিত হয়ে থাকলে নিজের কল্যাণ এর নাম জামাত এর বাইরে যে চিন্তা করে বা কোনোভাবে এটিকে ভঙ্গে দেয়া যায় ধ্বংস করা যায় ফেলে দেয়া যায় দূরে সরিয়ে দেয়া যায় এমন চেতনা চিন্তা কাজ কবি চাই সমাজকে ধ্বংস করে তবুলের সুন্দর সৃষ্টি পৃথিবীকে ধ্বংস করে দেয় পৃথিবীটা তখন আরাম আনন্দ আয়েসের জায়গা না হয়ে বেদনা দুঃখ আর কষ্টের জায়গায় পরিণত হয় পরস্পর শত্রুতা পরস্পর মারামারি পরস্পর কাটাকাটি একজন একজনের একজনের কাটাকাটি মারামারি অবিশ্বাস এই সব কিছু এটি ব্যক্ত সমাজের পরিচয় সুতরাং বন্ধুগণ সংঘবদ্ধতা নিজের কল্যাণে দুনিয়ার কল্যাণে আর তাফার রকাত বিভক্তি নিজের অকল্যাণ নিজের ক্ষতি তাই কবি রাখোনা বন্ধুগণ এই বিষয়টি নিয়ে আমরা আরো কথা বলব তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন তার আপন কক্ষেষণা আল্লাহ কি পরিমান শৃঙ্খলার ব্যবস্থা করেছে সব আলোচনা এখানে চলে আসতে পারে যা মজবুত করে দেবে আধুনিক বিজ্ঞান কাল রাত সাড়ে টায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে বিস বাংলায় ডায়ালগ ডায়ালগ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 সত্যিকার যদি আল্লাহ নবীলামকে ভালোবাসতে চাই তাহলে আল্লাহ মানতে গিয়ে বাধা না হয়ে যায় সম্পূর্ণ সম্মান তাহলে আল্লাহ নবীলাম যে আদর্শ নিয়ে যে দিন নিয়ে তাহলে সে দিন আমাদেরকে তাজদিক সত্য বলে মানতে হবে बर्धन छोट्ट पर आलोचना कर प्रयोजन संगबद्धता একত্রিত থাকা মিলেমিশে থাকা বিরোধিতা নয় তাফার রুকাত নয় শত্রুতা নয় যে সমাজে পরস্পর পরস্পরের শত্রুতা বেশি ওই সমাজটা সুখী সমাজ নয় আর যে সমাজে পরস্পরের সুখ দুঃখ আনন্দ ভাগাভাগি করে নেয় সবাই পরস্পরের সঙ্গবদ্ধ ওই সমাজটা ভালো আজকের পৃথিবীতেও দেখুন না যে দেশ যে জাতি পরস্পর পরস্পরের খুব কাছাকাছি দেশের প্রেম মানুষের প্রেম সমাজের প্রেম যে দেশের নাগরিক এবং মানুষদের মধ্যে বেশি ওরা বেশি উন্নত ওরা বেশি অগ্রসর ওরা বেশি দিন দরিদ্র আর দুর্বল থাকে না আর যারা পরস্পর শত্রু শত্রুতায় এরা ধ্বংসের দিকে যেতেই থাকে পৃথিবীর অনেক দেশ আর জাতি আজকের প্রমাণ পাশাপাশি বন্ধুগণ বাস্তবিক নামাজের জামাত বাস্তবিক জুমার নামাজের জামাত বাস্তবিক ঈদের নামাজের জামাত এই যে জামাত ঈদের জামাত নামাজের জামাত এই জামাত পরিত্যাগ করা এই জামাত পরিত্যাগ করাটা অপরাধ কবিরাগুনা কি কারণে এক নম্বর হল আনিমে ইমানের পরে সালাদ কায়েম করতে আদেশ করেছেন এবং সব জায়গায় বলেছেন আকিম সালা সালাদ কায়েম করো। সালাদ কায়েম মানেই হলো এটা রব্বুল আর মিনার আদেশ আল্লাহ আলা সালাত জামাতের সাথে কায়েমের মাধ্যমে একটি সুন্দর সমাজের চিত্র সুন্দর সমাজের ভিত্তি প্রতিষ্ঠা করেছেন এবং মোহাম্মদ রসুল উল্লাহ সাল তা বাস্তবে দেখিয়ে গিয়েছেন কারো নামাজে ব্যক্তি যখন দাঁড়ায় সফ মিলিয়ে দাঁড়ায় রসুল সাল্লামের সাথ করেছেন অতীতের উন্মতের উপরে তিনটি ব্যাপারে আমাদেরকে প্রাধান্য দেয়া হয়েছে মর্যাদা বেশি করা হয়েছে তিনটি বাস্তবতা এক আমাদের নামাজের নামাজের সফের মতো নামাজের সফ ফেরেস্তাদের সফের মতো ফেরেস্তারা কাতার বন্দী হয়ে এভাবে দাঁড়ায় আর উম্মতি মোহাম্মদী সাল্ল আলী ওসাল্লাম নামাজে দাঁড়ালে এভাবে কাতার হয়ে দাঁড়ায় এটা হলো আমাদের অতীতের সকল উন্মতের উপরে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা পাবার একটি কারণ আর একটি কারণ হল পৃথিবীর সব জায়গায় নামাজ পড়ার অনুমতি আমাদের জন্য রয়েছে পৃথিবীর অতীত উন্মতের এমন অনুমতি ছিল না আর তিন নাম্বার পানি যদি কেউ না পায় অথবা পানি ব্যবহার করার অনুপযুক্ততা হয় অসুস্থ হয় অথবা পানি ব্যবহার করা তার জন্যে জীবনের জন্যে হুমকি হয় রব্বুল আলমিন ছোটো আর বড় যে কোনো ধরনের নাপাকি থেকে পবিত্র হওয়ার জন্যে মাটিকে আমাদের জন্য পবিত্র বলে ঘোষণা করেছেন মাটি দিয়ে তায়াম্মম করে পবিত্র হওয়া যায় এই তায়াম্মমের বিধান পৃথিবীর আর কোনো জাতির জন্য ছিল না সুতরাং এই তিনটি বিষয়ে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে মর্যাদা দেওয়া হয়েছে একটি হলো সব জায়গায় নামাজ জামাতের সাথে আদায় করা যায় আর দুই নাম্বার হলো আমাদের নামাজের সফ ফেরেস্তাদের সফের মতো আর তিন নম্বর হলো পবিত্র হওয়ার জন্যে পানি ব্যবহার করতে না পারলে অথবা না পেলে মাটি দিয়ে পবিত্র হওয়া যায় তার নাম তাই বুম অতীতের কোনো জাতির জন্যে ছিল না তো নামাজে সফ শুধু তাই না নামাজের সফের আরও একটি কারণ জামাতে এইভাবে শ্রেষ্ঠত্বের প্রতীক জামাতের নামাজে সব সুজা করে দাঁড়ানো তৃতীয় আরেকটি কারণ হলো যখন সফে নামাজে দাঁড়ায় জামাতে নামাজে দাঁড়ায় তখন ভেদাভেদ থাকে না উঁচু আর নিচু কালো আর ধলো শিক্ষিত আর অশিক্ষিত মুব আর গুলাম কোনো পার্থক্য নেই পৃথিবীর ইতিহাসে কোন ধর্ম পৃথিবীর ইতিহাসের কোনো জাতি ধর্ম বর্ণ মত পথ সকল মানুষকে কাঁধে কাঁধ মিলে এক সমান সবাই এমন আর কোনো নিদর্শন দেখাতে পারিনি নামাজের জামাতের মধ্যে যেমনটা হয় কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে দাঁড়াতে হয় মুনি আমির অনাই ফকির উঁচু আর নিচু অনাই সবাই সমান এক ইমামের পিছরে সবাইকে এক কাতারে দাঁড়াতে হয় আল্লা ইকবাল রাহিবাহুল্লা সুন্দর করে বলেছেন সুলতান মাহমুদ আর তার চাপ নাম ছিল আয়াজ কোথায় সুলতান একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে গিয়েছে সুলতান মাহমুদ এবং তার চাপরাশি আয়াজ ওখানে সুলতান মাহমুদও নাই চাকর আয়াজও নাই বরং দুইজনে এ কাল্লার গুলাম সমানে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে জামাতের শিক্ষা এই শিক্ষা যে জীবনে নিতে পারে না সে তো সমাজবদ্ধ হয়ে থাকতে পারে না তাই এটা কবিরা যেতে হবে নিজের মধ্যে সবাই সমান কেউ উঁচু আর নিচু নয় কালো আর ধলো ধনী আর গরিবের পার্থক্য নাই রব্বুলা আলমিনের কাছে সমান মানুষ মাত্রই সমান সুন্দর করে বলেছেন সকল মানুষ সকল মানুষ সৃষ্টিগত বাস্তবতায় সমান আবু হুম আদমু হাওয়া তাদের বাবা হল আদম মা হল হাওয়া আলি হিম ইনি বলেছেন ওয়াঈ ফি আসলিহিমি মানুষ তোমার মধ্যে যদি সত্যি এমন কিছু থেকে থাকে যা দিয়ে তুমি গর্ব করতে পারো অহংকার করতে পারো তাই রেক ফাত্তি ইনুওয়াল মা গর্বের মূল বিষয় হল মাটিয়ার পানি তো মাটিয়ার পানি থেকে সৃষ্টি হয়ে আদম আর হাওয়া থেকে জন্ম নিয়ে গর্ব কিসের অহংকার কিসের বাড়াবাড়ি কিসের বরং সবাই সমান নামাজ এটা শিখায় পৃথিবীর আর আর কোনটা পাওয়ার যেটা জামাত বাধ্যতামূলক জামাত এই জামাত পরিত্যাগ করা কবি রাখোনা জামাত এক নেতার আনুগত্য শিখায় হতে পারে অনেক মানুষ অনেক যোগ্য অনেকে কিন্তু যিনি ইমাম মুক্তাদি হয়তো ইমামের চেয়েও যোগ্যতা সম্পন্ন থাকতে পারে কিন্তু যিনি ইমাম হলেন তাকেই তার অনুসরণ করতে হবে তার পিছনে পিছনেই চলতে হবে মুক্তাদি ইমামের পিছ আগে যদি চলে যায় মুক্তাদি ইমামের আগে চলে যাওয়া তার নামাজ ফাঁসেদ হয়ে যাওয়ার কারণ সাল্লুসাল সাবধান করেছেন তো ইমাম একজন ইমামকে অনুসরণ করার বাস্তব শিক্ষা জামাতের নামাজের মধ্যেই একজন এই জন্য এটা করা এক নেতার আনুগত্য করার প্রশিক্ষণ বাস্তবে নেওয়ার জন্য জামাতে যেতে হবে সর্বোপরি ইসলামী সমাজ ব্যবস্থায় ইসলামী রাষ্ট্র এবং সরকার ব্যবস্থায় तथा मुहम्मदुर रसुल्लाम जो सरकारना राष्ट्रव्यवस्था राष्ट्र एवं सरकार सकल कार्यक्रम मानुषे सामने प्रकाशित हार सर्व्र सवार सम्पर्क जुगा देखा तथा रिलेशन हवार অন্যতম শ্রেষ্ঠ একটি জায়গার নাম হল নামাজ পাশক্ত নামাজে সকল নেতা আর কর্মী সকল নির্বাহী প্রধান আর তার অধীনস্থ সবাই এক একসাথে হবে আর ইমামত করবেন যিনি চিপ তিনি যিনি প্রধান তিনি রসুল সাল্লাহ তালা আলী সাল্লাম যতদিন জীবন্ত ছিলেন অসুস্থ বারাদুল মৌতে পাওয়ার আগ পর্যন্ত তিনি নিজে ইমামত করেছেন ওমর আব্দুল হাত্তা আবাদী আলাদু শহীদ হওয়ার আগ পর্যন্ত তিনি ইমামত করেছেন আর ইমাম জামাতের সাথে নামাজ পড়িয়েছেন একটা জিনিস চিন্তা করুন তো যদি আমাদের দেশ এবং জাতিতে এমনটা হয় যে বর্তমান পৃথিবীর অনেক দেশেই সবচাইতে বেশি দুর্নীতিগ্রস্ত একটি সেক্টর বিভিন্ন ধরনের সেক্টর রয়েছে একটি সেক্টর ধরুন নাম নাই বা বললাম ওই সেক্টরে যাদের এক এক স্টেশনে এক এক জায়গায় যিনি প্রধান নির্বাহী নির্দেশে তিনি যদি তার সকল অধীনস্থদেরকে নিয়ে জামায়াতের সাথে নামাজ আদায় করেন পরিবেশটা কেমন হবে দুর্নীতি কি তাদের মধ্যে আর থাকবে জামায়াতের সাথে নামাজের বাধ্যবাধকতা সুন্দর সমাজ আর রাষ্ট্রের অংশ এটা না থাকা কবি রাখুন ক্যারিমে বলেছেন আদেশ দেওয়া মন্দ থেকে নিষেধ করা বন্ধুগণ তাই জামাতের সাথে নামাজ এটি সুন্দর সমাজের জন্যে ইমানিজিন দিগির জন্যে আপন হওয়ার জন্য ধ্বংস অপরাধ বাড়াবাড়ি শত্রুতা থেকে বেঁচে থাকার জন্য জামাত মানুষের জীবনে বিভিন্নভাবে উপকার দেয় এর থেকে দূরে থাকা নিজের অকল্লা নিজের ক্ষতি আর এটা কবি আসুন না আমরা এর থেকে বেঁচে থাকি তবে শরীয়তের একান্ত গ্রহযোগ্য কারণ ভিন্ন কথা জামাত পরিত্যাগের মতো কবি রাঘুনাথকে হেফাজত করুন আমি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 জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ খ্যাল বার্মিংহাম পাঁচ এক টিএচ নম্বর শূন্য এক এক দুই তিন এক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 যাকো চিছবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তাআলা maaf করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় জুলুম शेख আব্দুল কাইয়ুম যে সত্যিকার মুমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করেন না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিাবী কাজ করব আমার দুনিাবী কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করব जा मानवतार अत्याचार की जानते हम देखलमे अधिकार आदेश प्रति बुधवार रत साढ़े आठटाएल और आठटाय भारत पीस टी बांगल्